আল্লাপা করেন্লা যারা তাদের পরবর্তীতে পৃথিবীতে আসবে এসে তারা বলবে রব্বানা রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দাও সাথে এই চোদ্দশো বছর ধরে যত মানুষ পৃথিবী থেকে গেছেন সবাইকে মাফ করে দেন তাহলে এখানে মাখপারাতের ক্ষেত্রে শুধু নিজের জন্য মাথ বলা হয় নাই একেবারে সালস দেরকে বা দিন না দিন বুঝতে হলেস ল মহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা বেকুন আলা যারা সাবকুন হয়ে গেছে অগ্রগামী হয়ে গেছে অর্থাৎ এদের ভিতর থেকে কিছু বিভ্রান্ত হয়ে গেছে মুনাফেক হয়ে গেছে ভিতর থেকে বা কিছু পরবর্তীতে খাওয়ারেজ হয়ে গেছে বিভিন্ন লাইন বিচ্ছুত হয়ে গেছে কিন্তু মূল সাহাবি যারা যারা সাহাবাহিক কেরাম যারা মহাজির এবং আনসারদের অন্তর্ভুক্ত যদি সাবাইকরামদেরকে এহসানের সাথে করা হয় তাহলে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন এবং তারাও আল্লাহ হয়ে যাবেন করতে হবে এহসানের সাথে আমাদের দেশে এখন অত্যন্ত দুঃখ লাগে যে অনেক ওলামাই বলে থাকেন যে সাহাবাই কেরামের এস্তেবার কথা বলন না খালি বারবার বলেন যে চার মা এক হবে। এক মা যায়াজীব সাব্যস্ত করতে হলে আয়াতনের কোন আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা সেখই একটা মাঝাব মেনে চলো এরকম কোন আয়াত আছে একটা আয়াত তারা দলিল হিসাবে পেশ করেন্লা কুম তোমরা আল্লাহ রানুগত্য করো রাসুলের আনুগত্য করোগত আমির এরা প্রশাসনে যারা আছেন শাসক যারা এরাও অলিল আমর আর ওলামাই কেরাম যারা আছেন তারাও অলিল এখানে কোন তাপ্তিরে কোন তাপ্তির কারক লেখেন নাই যে অলিল আমর মানে মানে মতো কোরআন না বুঝে নিজের মতো কোরআন বুঝা নিজের মতো কোরআন বুঝতে যাই একটা জিনিস সরজমাজি সাব্যস্ত করা এটা কিন্তু অনেক জটিল বিষয় যেটা আল্লাহ পরশ করেন নাই আল্লাহ রসুল সব সারা দুনিয়ার সকল আলমদের মধ্যে এজমা হয়ে গেছে তা আমরা বলি যে এজমাটা কত সালে হইছে। কত হিজড়িতে সারা পৃথিবীতে এই বছরে চার মাের বাহির অসংখ্য মুসলমান পৃথিবীতে বসবাস করছে এই চোদ্দ কি এজমা ছিল তারা কোন মাজাব ফলো করছে কারণ ইমাবানীপুর রহমতাল ইমাম শাহির রহমতুল্লাহ উনারা তো কোন মাঝাব তৈরি করেন নাই কোনো দল তৈরি করেন নাই কোন ফেরকা তৈরি করেন নাই এগুলো তো তৈরি হয়েছে ওনাদেরও অনেক পরে তারা কোন তারা একটা ফরজ পায় নাই পরবর্তীতে এসে যাদের জন্য জান্নাতের ঘোষণা দিচ্ছেন তারা একটা ফরজ পালন করতে পারে নাই আর যারা আমরা মানে দিনের খবর নাই দুনিয়ার খবর নাই আমলের দ্বারে আছে নাই আমরা যারা অসংখ্য মানে সমস্ত মতের সকল একমত হয়ে গেছে তা কত সালে হইছে কবে হয়েছে কোথায় হয়েছে আফ্রিকা জঙ্গলে হয়েছে না মদিনে হয়েছে কুতুবদের মিটিং কোথায় হয় আফ্রিকা জঙ্গলে কে আছে আর আফ্রিকার জঙ্গলে তো মানুষ বসবাস করে না ওখানে তো বসবাস করে হিংস্র জানোয়ার সেখানে নাকি গাছেও মানুষ খায় শুনছেন না আপনারা তো সেখানে যাই আল্লাহর আফ্রিকা জঙ্গলে আফ্রিকা জঙ্গলে হওয়ার কারণে এটা কোনো কিতাবে নাই আছে কিসে সিনার মধ্যে সিনা। কিছু এলম নাকি কিতাবে থাকে কিছু এলম চীনায় থাকে অনেক কিছুর বলিল বাংলাদেশে জিজ্ঞাসা করলে ভাই এটা কই ফাইছেন কয়টা তোমরা বুঝবানা আমাদের সিনে সিনে থাকে কিছু এলাম বাংলাদেশের সিনার মধ্যে থাকে দশনা পা সিনা থেকে এক সিনে যায় এগুলা কিতাবের পাতায় নাই তাহলে রকম কোন শতাব্দীটা তাহলে না এজমা হয় এজমাতর দুই একজন মিলে বাংলাদেশের পঞ্চাশ জন একশো জন মিলে বসলে এজমা হয় না তাহলে কোরআন এদিস এজমাও নাই ফরজাজিব হয়ে গেছে দিন নিজে নিজে বুঝা সালাফদের মতো না বুঝা আমরা যে কথাটা বলতেছিলাম যে আল্লাহাক বলছেন যে যারা দিন আতা যারা সাহাবাহিক এহসানের সাথে আপতেবা করবে খালি আফতেবাকে আল্লাহাক যথেষ্ট বলেন নাই এহসানের সাথে আত্তেবা। তাহলেই রাদি আল্লাহ রাজওয়ান ও আব্দাল জাম্নাত আল্লাহ পাক তাদের জন্যে কেউ বলে না যে সাহবাই কলামের এত্তেবা পরশ সাহাবাইকরামের পরবর্তীতে আরো অনেক পরে পরে যারা আসছে তাদের এত হয়ে গেছে সাহাবাইকরামের এসতে বা হয়নি সাহবাইকরামের একটা ব্যাথা মানে সাহবাইকরামকে সাহবাইকরাম যে আয়াত হাদিস বুঝছেন সেটা সেই পাহাড়ে সেই আদলে তার থেকে বাড়িও না কমাই ওনা এহসানের সাথে অর্থাৎ সাহবাইকরাম বুঝছেন একভাবে আমরা তার থেকে একটু বেশি বুঝে পেললাম বা একটু কম বুঝলাম বা বললাম যে সাহাবিরা ওই আমলে বুঝে নাই এই আমলে থাকলে বুঝতেন যতটুকু বুঝছেন অতটুকুর মধ্যে ইমাম আফজাই রহমাল যে কথাটা বলছেন ইমাম আফজাই সুন্দর একটা কথা বলছেন ইমাম আফজাই রাহমা বলেন তোমার নিজেকে সবর কর ওই সালাদের কথার মধ্যে তুমি আর কি করবা তারা যেখানে থেমে যাও সাবাইকরাম যেখানে থেমে গেছেন তুমি সেখানে থেমে যাও তারা যতটুকু বলছেন তুমি ঠিক ততটুকু বলো এর থেকে বেশি বলিও না বেশি বলিও না কমও বলিও না আর ও হিন্দের তরিকা রাস্তা অনুসরণ কর এটার নাম হলো বি এহসান এহসানের সাথে